যখন তা অস্ত যেতে থাকে মা বল্লাহ প্রতভষ্ট হননি মা বল্লাহ সোহেবুম তোমাদের সঙ্গে অবস্থানকারী এই রসুল এবং বিপদগামী হননি তিনি কিছুই রচনা করেন না যা তার প্রতি প্রেরিত হয় আল্লাহ তাকে শিক্ষা দেয় সাদিদুল কুয়া মহাশক্তিশালী এক ফেরস্তা মির রতিন সৃষ্টিগত শক্তিশালী অতঃপর সে নিকটে আসলো ফাতা আরো নিকটে আসলো অতঃপর আরো নিকটে আসলো তার অন্তর কোনো ভুল করেনি মা রা যা সে দেখেছে সে সম্পর্কে কি তোমরা তার সাথে ঝগড়া করছো মা তা তার নিকটে রয়েছে জান্নাতুল মা যখন বৃক্ষটি আচ্ছাদিত হচ্ছিল তা দ্বারা মা ইয়া যা দ্বারা আচ্ছাদিত হওয়ার হযনি এবং আর তিনি দর্শন করেছেন আশ্চর্য নিদর্শন আচ্ছা তোমরা কি ভেবে দেখেছ আল্লা সম্পর্কে এবং তৃতীয় একটি মানাতের অবস্থার সন্তান ওয়ালাহুল আর আল্লাহর জন্য বুঝি কন্যা সন্তান তিলকা ইদান এমতাবস্থায় তো তা বড় অশনীয় বন্টন হল ইনহিয়া ইসমাউ এগুলো তো নির্জলা নাম মাত্র সাম্মাই তুমু হা শুধু চলছে, ইল্লাহ না ভিত্তিহীন কল্পনা অমা তাহওয়াল আং এবং সিয় প্রবৃত্তির আকাঙ্ক্ষার উপর রব বিহীমুল হুদা অথচ তাদের নিকট তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত এসেছে মানুষ কি পায় মা তামান্না তার আসমান সমূহে অসংখ্য ফেরেস্তা আছে তাদের সুপারিশ কিছু কাজে আসবে না کے نام অথচ তাদের নিকট এর কোনো ভিত্তিহীন কল্পনার উপর চলছে আর নিঃসন্দেহে ভিত্তিহীন কল্পনা সত্য বিষয়ে প্রতিপাদনে একটু ফলপ্রদ হয় না তাদের জ্ঞানের দৌড় এ পর্যন্তই আপনার প্রভু খুব জ্ঞাত আছেন আর যা কিছু আসমান সমূহ ও জমিনে আছে তা আল্লাহরই ক্ষমতা দেন জিয়া পরিণামে তিনি প্রতিফল প্রদান করবেন আল্লা আসা তাদের প্রতিদান দিবেন আল্লাবা তারা বেঁচে থাকে কাবা ইরাল ইসমি কবিরা গুণাসমূহ হতে এবং নির্লজতার বিষয় সমূহ হতে যখন তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছিলেন আর যখন তোমরা তোমাদের মাতৃ গর্বে ভ্রুম রূপে ছিলে। ফালা তুষাকু আং আপনি কি এমন লোককে দেখেছেন আল্লা তাওয়াল্লা যে সত্য পথ মুখ ফিরিয়ে নেয়া কল ইলান আর নিঃস্বার্থে সামান্য অর্থ দান করে দা এবং বন্ধ করে দেয় ব্যক্তির নিকট কি তার এর সম্বাদ পৌঁছেনি বিমা ফি সোহাফি মৌসা যা মুসার সইফাগুলোতে রয়েছে এবং ইব্রাহিমের সইফাগুলোতেও যিনি নির্দেশনা নির্দেশাবলী পুরোপুরি পালন করেছেন मा मानुषर चेष्टा देखा जाए হোমায়ুদু যাহুল জাযা আল আউফা অথবা পরতাকে পূর্ণ বিনিময় দেওয়া হবে ওয়া আননা ইলা রাব্বিকাল মুনতাহা আর এটাউ জে সকলকে আপনার প্রভুর নিকটে পৌঁছাতে হবে ওয়া আননহু হুয়া আযহাকা ওয়া আবকা আর এটাউ জে शुक्र द्वारा जखता मातृगर्वे निक्षेपी আর তিনি আগুনা সম্পদ করেন আর তিনি কুফরির কারণে ধ্বংস করেছিলেন ধ্বংস করেছেন উলা প্রাচীন আদ সামুদান। সর্বাপেক্ষা অধিক জালিম ও দুষ্ট প্রকৃতির লোক আর লুথ সম্প্রদায়ের উল্টানো জনপদ আহওয়া আহুয়া সজরে নিক্ষেপ করেছিলেন ওই সন্দেহ করতে থাকবে হা দা নাদির তিনিও একজন সতর্ককারী নবী মিনান পূর্ববর্তী সতর্ককারী নবীগণের ন্যায় বিস্মিতা এবং আল্লাহর অনুগত হবাদত করো